وأشهد الله لا إله إلا الله وحده لا شريك لا بر ولا زد له ولا ند له ولا حد له ولا عدل لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وَطبيبَناَا وَوطببَقلُلُ بِنَا أَلناَا وَمَؤولناَا مُحَم مَدًا عَبُضُهُ وَرسُولُ الذي يَرُرسَلَهُ إلَ كَ فَتٍِّ الناسِبَشير وَنذير وَدَعيًا إلَى اللهَّ بِإِزْنِهِ وَصِجَم مُنير রহমানির وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ الْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الْجَنَّةِ آمَنْتُ بِاللَّهِ صَدَقَ اللَّهُ مَوْلَانَا الْعَزِيمُ وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ ওয়া নাহনু আলা যালিকা ল্যামিনাশ শাহীদিনা ওয়াশ-শাকিরিনা ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়idina মুহাম্মাদ। كما صلَّيتَ على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم বারিক সিনা মোহাম্মদ আলি সৈনা মোহাম্মদ কমা বারো তালা স্যদিনা ইব্রাহিম আলি সৈনা ইবর কাহামিদম মজী কোরআন কারিমের অগণিত আয়াত থেকে একটি আয়াত এবং বোখারি ও মুসলিম শরীফের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি নির্ধারিত সময়ের ভিতরে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছে করব আমা তৌফিক ইল্লাহ বিল্লাহ সুভান কালা আইল মালানা ইল্লা মা আল্লা কামতাল আলিমুল হাকিম রব্বিশলমা রব্বিস রলী সদরি ওয়েলি আমরি লোকদাতাম্মিল কফু কৌলি রব্বি আসির ওয়ালাতির ওতাম্মি মালাইনাবিল খয় আমরা যে সমস্ত আবাদত করে থাকি আবাদতগুলো সাধারণত তিনভাগে বিভক্ত নাম্বার এক দৈহিক আবাদত নাম্বার দুই আর্থিক আবাদত নাম্বার তিন দেহেরও প্রয়োজন অর্থেরও প্রয়োজন দৈহিক আবাদত যেমন নামাজ আর্থিক আবাদত যেমন কোরবানি জাকাত দেহের সম্পর্ক আছে অর্থেরও সম্পর্ক আছে সেটা হচ্ছে হজ হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হজের আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা করা নিয়োগ করা সংকল্প করা ইসলামী শরীয়তের পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট সময় নির্দিষ্ট পন্তায় নির্দিষ্ট জায়গার জেয়ারতকে হজ বলা হয় হজ কার উপর ফরজ আল্লাহ রবুল্লা আমি ঘোষণা করছেন যে ব্যক্তি মক্কা পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে তার উপর হজ ফরজ এই কথার ব্যাখ্যা কি र्थात सांसारिक प्रयोजन अतरिक्त अर्थ तकते जब दरुण से का गृह परतायातने अवस्थान बहन करते सक्षम है स्वदेशे प्रत्यवर्तन परिजन बरण पोषण व्यवस्था थकते हो दैहिक दिक दिए हाथ का चक्षु करम होते हैं हो महिला महाराम व्यक्ति छाड़ा जेहेतु इी शरियते सफर निषेध ना जाए कहिला सामर्थ्य तख जर एक महाराम पुरुषे हजे जाए हजा कैन हजर उद्देश्य की दुनिया कारोर साथे जदि कारोर भलोबासा সৃষ্টি হয় তখন প্রেমিক চায় সে যাকে ভালোবাসে প্রেমাসপে প্রেমাসপদকে সরাসরি একবার দেখতে একটা লোকের সঙ্গে আপনি দীর্ঘদিন ফোন মোবাইল আলোচনা করেছেন ফেসবুকের মাধ্যমে অথবা সরাসরি দীর্ঘ আলোচনার পর আপনার ভিতরে একটা আক্ষেপ জাগলো যে আমি যার সঙ্গে কথা বলছি যার জন্য আমার हायर टाइम जलांजलि दी एक बार सरसि देखी लोकता कम साधारण मानस एध एक आग्रह आेमासपद के देखा और जदि प्रेमासपद के देखते व्यर्थ है तक चाय प्रेमासप बाड़ीगर तरह सम्पर्क विभिन्न वस्तुआदिविन्न निशाना देखते इच्छे हो आल्लाह रबुल आलमीन আমাদের বাস্তব বন্ধু হাকি কি বন্ধু আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মানুষ আমাদের বাস্তব বন্ধু নেই সব সার্থের পিছনে দৌড়াদৌড়ি করছে আমার কথা নয় ডক্টর ইকবাল মারহুম বলেছেন আদমা দমকা নয় দরমে গম খারো নেহি আদমা দমকা নয় দরমে গম খারো নেহি ইনসান ইনসানকে গম খারো করে দোস্তের ও বাতেন আদু জিন্দগি উমন দারো মে দোষ আরো করে জিন্দগি উমন দার মে দোষ আরো করে যে বাস্তব বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বন্ধু হিসেবে তাদেরকে দেখা যায় এটা আসলে বাস্তব বন্ধু নয় এটা হচ্ছে বন্ধুত্বের কবার মাত্র সে গায়ে দিয়েছে সার্ত থাকলে বন্ধুত্ব আছে আর যদি সার্থ না থাকে বন্ধুত্ব বিদায় নিয়ে চলে যায় একটা প্রবাদও আছে সুসময় অনেকেই বন্ধু বটে হয় অসময় হায় হায় কেবুকার নয় আপনার যখন সময় ভালো যাবে দেখবেন অনেক লোককে আপনার বন্ধু হিসেবে খুঁজে পাবে অনেক আপনাকে বস বলবে অনেকে সার বলবে এই বস বলে আর সার বলে যতদিন আপনার টাকার গরম থাকবে আর যখন আপনার অসময় এসে গেছে দুঃসময় এখন টাকা পয়সা আপনার হাতে নেই নিজের খাবারও যোগান দিতে পারেন না দেখবেন বন্ধুত্ব আস্তে আস্তে পালিয়ে যায় অভাব যখন দরজায় এসে দাঁড়ায় বন্ধুত্ব তখন জানালা দিয়ে পালিয়ে যায় আজকাল তো দূরের কথা আজ থেকে প্রায় চোদ্দ শত বছর পূর্বে হজরত আলী মোরতাজা রজি আল্লাহ তালু নিজের জামানা সম্পর্কে অভিযোগ করেছেন রাজাউ বাস্তব বন্ধুত্ব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাল্লাহ রব্দুল আলামিন হচ্ছেন আমাদের হাকি কি বন্ধু এই জন্য আমরা প্রেমিক আল্লাহ প্রেমাসপদ দুনিয়ার নিয়ম অনুযায়ী প্রেমাসপদকে দেখতে মনে চায় এই হিসাবে আল্লাহ যেহেতু আমাদের প্রেমাসপদ আল্লাহকেও আমাদের সকলের সকলকে দেখতে মনে চায় এবং আল্লাহকে দেখতে মনে চাওয়াটা এটা ইম্যানও একটি আলাম আপনি যার পূজা করেন যে নেতা নেত্রীর পূজা করেন আপনার মনের ভিতরে আগ্রহ থাকে আমি ওই নেতাকে একবার কিভাবে দেখতে পারি ওই নেত্রীকে একবার কিভাবে দেখতে পারি এবং যদি কোনোভাবে একবার ওকে দেখতেও পারেন আপনার বন্ধু মহলে আনন্দ প্রকাশ করেন যে আমি যার পূজা করি ধরুন আমি আজকে খালেদা জিয়াকে সরাসরি দেখেছি আমি আজকে শেখ হাসিনাকে সরাসরি দেখেছি আমি আজকে ব্যারিস্টার মজুতকে সরাসরি দেখেছি আমি আজকে অর্থমন্ত্রীকে সরাসরি দেখেছি গর্ববোধ করে মানুষ তো আল্লাহকে দেখতে মনে ছাওয়াটা এটা ইমানের একটি বৈশিষ্ট্য ইমানের আলামত তাই তো জান্নাতবাসীরা যখন জান্নাতে যাবে ন্যামতের কোনো অভাব থাকবে না লক্ষ লক্ষ মাইল ফল ফুলের বাগান বাতাসের সঙ্গে দুল খাচ্ছে দুধ আর মজুর ন সাগর কলকল করে বয়ে সেবক সেবিকার ভরে মানের অভাব নেই সোনার উপার তৈরি দালান কোটা অট্টালিকা মিষ্টি বাতাস বই হিমেল হাওয়া আ কত সাত কত মজা এতগুলো মজা পাওয়া সত্ত্বেও জান্নাতিদের ভিতরে কোনো স্থিরতা থাকবে না এ জন্য থাকবে না যার জন্য দীর্ঘদিন আবাদত করেছে ষাট বছর সত্তর বছর জান্নাতে এসেছি ঠিকই কিন্তু আজ পর্যন্ত তাকে একটা দেখলাম না এই জন্য জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরেও আক্ষেপ থাকবে আল্লার দিদারের জন্য দিদার এলাহির জন্য যখন আল্লাহকে দেখবে তখন যেন তার অন্তরের ভাবটা এমন হয়ে যাবে হরে গেলে মা যেতনি নামতা হায় তু সবচেয়ে বড় কর নামতে দিদারে তু হোর রোহায় গেলে মা নোহায় গুলো দারোহায় সবচেয়ে বড় কর নামতে দিদারো হয় জান্নাত তো দু জগ সে আর জুহে ক্যা করু আরেহে দেখা করু জান্নের দাম নাই আমরা আল্লাহকে চাই তাকে চাই আল্লাহ যদি আপনার ফককে হয়ে যায় আপনার উপর রাজি হয়ে যায় তারপর উনি উনার বন্দাকে যেখানে রাখুক এটা সেটা উনার উনার ব্যাপার কিন্তু আল্লাহকে রাজি করা এটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য আল্লাহকে পাওয়া এটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য এই জন্যই তো আমার ভাইরা জান্নাতিরা যখন জান্নাত যাবে আল্লাহর দিকে যখন একবার তাকাবে আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা যখন উঠে যাবে ইমাম গাজালী রহমতুল্লাহ বলেছেন এক দৃষ্টিতে আট লক্ষ বছর অতিবাহিত হয়ে যাবে একজন জান্নাতি তেরো পাবে না যে কতদিন অতিবাহিত হল তো আমার ভাইরা আল্লাহকে দেখতে আমাদের সকলের মনে চায় চায় কি চায় না চায় যেহেতু আল্লাহ আমাদের বাস্তব প্রেমাসপদ আর সিরাজি রহমতুল্লাহে আলাই আজ থেকে প্রায় সাত বছর আগের একজন বড় বুজুর রাস্তাঘাটে আমাদের মতো স্বাভাবিকভাবে চলাফিরা করেন কিন্তু চেহারায় যেন হাসি ফুটে না মনে যেন কিসের দুঃখ অনুভব করছে তিনার এক বন্ধু জিজ্ঞেস করলো ও আর সিরাজি তোমার মনে কি অন্তর্ কি কোনো ব্যথা আছে তোমার শরীরে কি কোনো ব্যথা আছে কোনো পেরেশানিতে ভুগতেছো তুমি না হয় তোমার চেহারা কেন এভাবে টাকা বোঝা যায় চিন্তার ভাব নিয়ে তুমি চলাফিরা করো তার কারণ কি হাসতে তো তোমাকে কখনো দেখা যায় না আর সিরাজ রহমতুল্লাহ আল ছিল একজন কবি একজন বড় আশেখ এই জন্য সে ওইভাবেই তাকে উত্তর দিয়েছে রোজে কেজি মন ঝেলে ওয়রা বেরাওয়াম রাহাতে যাতবায় জানা বেড়াওয়াম নজরে করদমকে গরায়দারে ইদমে রোজে তাদর মাইকা দাসা দান গজল খাবে রাওয়াম তাদর মাইকা দাসা দান গজল খাবে রাওয়াম ও প্রশ্নকারী তুমি প্রশ্ন করেছো আমার ভিতরে কোনো বেতা আছে কিনা অবশ্যই আমার ভিতরে ব্যথা আছে তবে শারীরিক কোনো ব্যথা নয় সে ব্যথাটা হচ্ছে আমার অন্তরের ব্যথা কি আবার অন্তরের ব্যথা তোমার তো যার জন্য দীর্ঘ ষাট সত্তর বছর আবাদত করতেছি ওই মাওলাকে তো আজ পর্যন্ত কখনো দেখি নাই বন্ধু যখন তার প্রেমাস থেকে দূরে চলে যায় তখন বন্ধুর মনে স্থির থাকে না হাসি পুষি ফুটে না যতগুণ পর্যন্ত সে তার বাস্তব বন্ধুকে না দেখবে তো তুমি জানো না আল্লাহ আমার বাস্তব বন্ধু আল্লাহ কোথায় আমি কোথায় বন্ধুর থেকে অনেক দূরে সরে আছি তা আমার মনে হাসি খুশি কিভাবে আসতে পারে আমার তো খুশির দিন আর আমার আনন্দের দিন হবে ওই দিন যেদিন আমার বাস্তব বন্ধুকে আমি এই সচককে দেখবো ওই দিনের জন্য কিছু কবিতা আবৃত্তি করে আমি তৈরি করে রেখেছি যেদিন আমি আমার মাওলাকে দেখব মালার পিছনে পিছনে হাঁটবো আর এই কবিতাগুলো ফুটতে থাকবো ওইটা হল আমার বাস্তব খুশি তা আল্লাহকে দেখার আগ্রহ থাকা এটা ইমানের বৈশিষ্ট্য কিন্তু ভাইও দুনিয়াতে আল্লাহকে কখনো এই চর্ম দিয়ে দেখা সম্ভব নয় এটা আমাদের জন্য যে ব্যাপারটা তাই নয় বরং নবীরা পর্যন্ত আল্লাহকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন যেমন হজরত মুসা আলাই সালাদ সালাম দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন কোরআনে কারিমা আল্লাফাক উল্লেখ করেছেন রব্বি আর দরবারে ফুরিয়ে আল্লাহ তুমি আমাকে তোমার দিদার দাও আমি তোমাকে দেখতে চাই আল্লাহাক বলে তারাও নেই তুমি এই চর্মচক্ষু তারাই কশ্চিন তাহলেও আমাকে দেখবে না হা তুমি দিকে তাকাও তাকানোর পরে আল্লাহাক যখন পাহাড় উপর দিলেন জালাহু ধাক্কা পাহাড়টি বিধ্বস্ত হয়ে গেল অকররা মূসা সয়ক এবং হজরত মুসা আলাহাতুসালাম অজ্ঞান হয়ে জমিনি পড়ে গেলেন বুঝা গেল আল্লাহ আমাদের বন্ধু ঠিকই তবে এই বন্ধুকে দুনিয়াতে দেখা কখনো কি নয় সম্ভব নয় নবীরা পর্যন্ত পারে নাই আমাদের চোখের ওই পরিমাণ জুতি ওই পরিমাণ কন্ট্রোল নেই যে আল্লাহকে দেখলে আমরা সহ্য করতে পারো এই পরিমাণ ফাওয়ার আল্লাহ দুনিয়াতে আমাদের চোখে দেয় নাই হ্যাঁ জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রব্দুল্লা আলমিন আপনার চোখে ওই পরিমাণের ফাওয়ার দিবে যার কারণে আল্লাহ পাস প্রত্যেকটি জান্নাতিদের সাথে দৈনিক কম্পকে দুই বের দেখা করবে। পরকালে দেখতে পারবে। প্রেমাসপদকে যদি দেখা অসম্ভব হয় দ্বিতীয় পদক্ষেপ ভয় প্রেমাসপদের বাড়িঘর তার বিভিন্ন নিশানা তার বিভিন্ন বস্তু আদি তার প্রীতি দেখতে মনে চায় তো আল্লাহ তো আমাদের প্রেমাসপদ আল্লাহ নেই আল্লাহর তৃতি কি আল্লাহর রেখে যাওয়া আল্লাহর বস্তু আদি এগুলো কি এটা আমাদেরকে জানতে হবে জানার পরে না আমাদের ভিতরে ওগুলোকে দেখার একটা আগ্রহ যাকবে আরে প্রেমাসপদের বাড়িঘর দেখা প্রেমাস্পদের নাম জপা প্রেমাস্পদের স্মৃতি দেখা এটা কতদিন মজার জিনিস আমরা বুঝবো না এটা লাইলি আর মজনুকে জিজ্ঞাসা করতে হবে লাইলি আর মজনু ইতিহাস আপনারা যারা পড়েছেন সকলে জানেন একজন প্রেমিক আর একজন প্রেমিকা মজনু ছিল প্রেমিক আর লাইলি ছিল তার প্রেমিকা প্রেমাসপদ মজনু মূলত তার নাম নয় তার নাম কয়েশ সে হচ্ছে রাজপুত্র শাহ দাদা আর লাইলি এটাও কিন্তু তার নাম নয় আরবিতে লাইল তার আবিধানিক অর্থ হচ্ছে রাত্র রাত্র যেমনিভাবে কালো হয় অন্ধকার থাকে লাইলি নামি যে মেয়েটি এটা রাত্রের থেকেও বেশি অন্ধকার বেশি কালো যে পরিমাণ কালোর ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় এ পরিমাণ কালো ছিল সে কিন্তু তার প্রেমে পড়েছে শাহাদা মাজ নু হাজারি টানা তসি নিয়ে এক কোন বসে বসে যোগতেছে লাইলি লাইলি লাইলি একটা গোটা ছাড়ে আরেকবার বলে লাইলি একটা গোলা চাড়ে আরেকবার বলে লাইলি এভাবে এক হাজারবার শেষ করে আবার শুরু করে আবার শেষ করে আবার শুরু করে গপতে মাসকে নামে লাইলামি কোন খাতে রেখুদে রাতা সাললি মে দেহম একজনে বললো বেটা তুমি যে এইভাবে লাইলি লালি বলছো কি লাভ হচ্ছে তোমার তুমি জানো না একবার যদি লাইলি বলি আমার অন্তরে একটু স্বাদ অনুভব হয় একবার যদি লাইলি বলি আমার মনে একটু স্থিরতা আছে আমার কাছে একটু ভালো লাগে যেহেতু সে আমার প্রেমাসপদ আমর রা দিয়া রে দিয়া রাইলা ও মা হুক বুদ্ধিয়ারে সাগসে না মজনু লাইলির এলাকায় গিয়ে ওই এলাকার ওয়ালগুলোকে চুমু দেওয়া শুরু করছে ওয়ালকে চুমু দেয় জিজ্ঞাসা করলে তুমি ওয়ালকে চুমু দাও রাস্তাকে চুমু দেয় তুমি রাস্তাকে চুমু দিচ্ছো কেন তুমি জানো না এই রাস্তা দিয়ে আমার প্রেম আসব লাইলি চলাপিরা করে এইজন্য লাইলির প্রেমে পড়ে তার শুভেতে আমি রাস্তাকে কি দেই চুমু দেু খলকে গো তা ইপতে গা হে ইগে দর কোহে লাইলা রক্তা বুত একবার কুকুরকে ধরে চুমা দেওয়া শুরু করছি কুকুরকে চুমা দেয় এমন পাগল কি আমাদের দেশে আছে কুকুরকে চুমা দেয় জিজ্ঞাসা করলো তুমি কুকুরকে চুমা দাও গুপতে গাহে হে সগেদর কোহে লাইলা রক্ত এই কুকুর আমার লাইলির রাস্তা দিয়ে চলাফিরা করেছে হাঁটা হুঁটে করেছে এই জন্য ওই সুবাদে আমি কুকুরটি চমতে আলামার রুমি রহমতুল্লাহে আলাই তিনি লেগেছেন বাগদাদের একজন বাচ্চা লাইলি নামক মেয়েটিকে ডেকে বচ্ছনা দিচ্ছে যে হে লাইলি তোমার জন্য কেন বছবে এত পাগল তোমার জন্য কেন মজনু এত কি আছে তোমার ভিতরে খুব গুপ্তে খামু তোম তখন এ মহিলা বাচ্চাকে উত্তর দেও বাচ্চা তুমি চুপ করো তুমি যদি মাজনু হইতে তখন তুমি বুঝতে লাইনির ভিতরে কি মজা তুমি তো আর লাইনের মাজনু নয় দিদায় মাঝ নো আগার বুধে তোরা আলম তোরা দিদায় যদি খুলেকে খুলে তুমি বাচ্চার চোখে পিঠ করে দেওয়া হয় তখন তুমি বাচ্চা রাজত্ব ছেড়ে দিয়ে আমার জন্য পাগল হয়ে আমি লাইলির পিছনে তুমিও দৌড়াদুড়ি করবে তবে ওই লাইলির মজনুর চোখ লাগবে তোমার তুমি কি বুঝবা জালালুদ্দিন রুবি রহমতুল্লাহ এই ঘটনা উল্লেখ করে শেষমেশ পিলুকু আমাদেরকে বুঝাচ্ছে এটা জলতের মানুষ একজন পচা মজনু একজন পচা মহিলা লাইলির জন্য যদি এমন পাগল পারে মজনু একদিন ধ্বংস হয়ে যাবে লাইলিও একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু ওই আল্লাহকে তোমরা মহাব্বত করো যে আল্লাহ জীবনের জন্য ধ্বংস হবে না আল্লাহ কি কোনদিন ধ্বংস হবে মানুষকে যদি ভালোবাসেন এই ভালোবাসার একদিন শেষ আছে এবং এটার ফলাফলও নেই কিন্তু আল্লাহকে যদি ভালোবাসতে পারো তখন আল্লাহ রব্বুল আলমিন তোমাকে চিরসুগরী জায়গা জান্নতে স্থান করে দিবে সুন্দর আমার ভাইরা সুতরাং প্রেমাস্রদকে না দেখলে তার বিভিন্ন বস্তু দেখতে মনে চায় প্রেমাস্রদের গর দেখতে মনে চায় চায় কি চায় না দুনিয়ার নিয়ম অনুসারে বলছি কথাটা হজরত ইব্রাহিম আল্লাহ সালাম। কারবার শরীফ যখন নির্মাণ করেছেন আল্লাহকে বলেছেন আল্লাহ এখন আমার কি কাজ নির্মাণ কাজ তো শেষ এখন আমার কি কাজ আল্লাহাক ইব্রাহিম আলাইসালামকে বললেন কোরআন কারিমা আছে কাজ নির্মাণ শেষ এখন তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দাও তোমার এই ঘোষণা শুনে ফিতির প্রত্যন্ত এলাকা থেকে পায়ে হেঁটে এবং গোড়ার উপর হয়ে মানুষ হজ করার জন্য আসবে ইদ্রাইম আলাই বাইদা। উঠে ঘোষণা দিলেন মানুষেরা তোমাদের জন্য একটি ঘর নির্মাণ করেছে ওয়াও হজ যাইলেই এবং হজকেও আল্লাহা তোমাদের উপর ফরস করে দিয়েছেন এভাবে ইব্রাহিম আল সালাদুসালাম পাহাড়ে উঠে একবার ডাইন দিকে ফিরে এলান করছে আবার বাম দিকে ফিরে ও এলান করছে আবার সামনের দিকে ফিরে ও এলান করছে আবার পিছনের দিকে ফিরেও সেম একই এলান যে মানুষরা আল্লাহ তোমাদের জন্য ঘর নির্মাণ করেছেন হজ ফরস করে দিয়েছেন সুতরাং তোমরা হজ করার জন্য আছো মহাদিস হাদিসের ব্যাখ্যায় লেখে ইব্রাহিম আলা সালাম যখন হজের ঘোষণা দিলেন যে তোমরা হজ করার জন্য আসো আল্লাপ ইব্রাহিমের এই আওয়াজ দুনিয়াতে যারা এসেছিল তাদের কানে মায়ের পেটে যারা ছিল ওদের কানে এবং রুয়ের জগতে যারা ছিল সকলের কানেই ইব্রাহিম আলাহ সালামের এই হজের আওয়াজটুকু পুঁছিয়ে দিলেন মহাদিসাম লেখেছেন ইব্রাহিম আল ইসলামের হজের দাওয়া পেয়ে যে একবার লাভদায়িক বলেছেন সে তার জীবনে একবার রস করবেন যে ব্যক্তি দুইবার লাভদায়িক বলেছেন সে দুইবার রস করবেন যে ব্যক্তি তিনবার লাভদায়ক বলেছেন সে তিনবার রস করবেন যে ব্যক্তি এক ছোটবার লাভদায়ক বলেছেন সে এক ছোটবার জীবনে কি করবেন হজরত ইমাম আজম আবু হানিবা রহমতুল্লাহ আলাই আশি বছর হায়াতে পঞ্চান্নবার হজ করেছেন সোভান বুঝা গেলে উনি লাভবাহিক কতবার বলেছেন সবাই বলেন না কেন কয়বার আল্লাহ ভালো জানেন আমরা লাভবাহিক বলেছি কিনা আমাদের কুফালে লাভবাহিক ছিল কিনা এটা হজ করার পরে বুঝা যাবে যে আমি লাভবাহিক বলেছি কিনা অনেকে আছে আমাদের দেশে পাঁচবার হস করে ছয়বার হস করে বুঝতে হবে এই নক ইব্রাহিম আল সালাতাম তখন হজের দাওয়াত দিয়েছিলেন তিনি ছয়বার কি বলেছেন লাভবাহিক বলেছিলেন যে যতবার লাভবাহিক বলেছেন সে জীবদ্ দশায় ততবার হজ করে যাবেন এর আগে তার মৃত্যু হবে না হস অবশ্য যে করে নেই ভাইও ইব্রাহিম আলহ সাল্লাম আল্লাহর জন্য ঘর নির্মাণ করেছেন বাইদুল্লাহ আল্লাহর ঘর আল্লাহ হচ্ছে আমাদের প্রেমাস্পদ আর বাইদুল্লাহ হচ্ছে আমাদের প্রেমাসপদের ঘর প্রেমাস্পদের ঘরে যাওয়ার জন্য আল্লাহ ভাগ আহ্বান করছেন ইব্রাহিম আলাহ সাল্লামের মাধ্যমে তারা এটাকে সাড়া দিয়েছেন পৃথিবীর অনেক মানুষ তার মধ্যে একজন উল্লেখযোগ্য হজরত ইব্রাহিম আধাম রহমতুল্লাহে আলাই আল্লাহর বহুত বড় বুজুর্গ ছিলেন ইরান থেকে হজ করার জন্য যাবেন বাইদুল্লাহ শরীফ আমরা তো হজে যাই জাহাজের মাধ্যমে অথবা প্লেন ইত্যাদির মাধ্যমে কিন্তু ইব্রাহিমেব না আধাম রহমতুল্লাহে আলাই হজ করতে গিয়েছেন বিমান এবং জাহাজের জাহাজ দিয়ে না পা হেঁটে তাও যাওয়ার সিস্টেম ছিল ভিন্ন ইরান থেকে আগে বাইতুল্লার পদ সোজা করলেন যে বাইতুল্লাহতে ইরান থেকে কিভাবে যাওয়া যাবে পদ সোজা করে বাইতুল্লাহ থেকে এক পাও দেয় যেখানে তার পাও পড়ে সুন্দরভাবে অজু করে ওই রাগাত ওই জায়গায় দু রাগাত নবল নামাজ পড়তেন আবার এক কদম সামনে দিতেন ওই জায়গায় আবার দু নামাজ আরো এক কদম সামনে দিতেন ওই জায়গায় আবার দু নামাজ এভাবে ঐতিহাসিক লিখেছেন দাহাই সালমে। আড়াই বছরে ইব্রাহিম রহমতুল্লাহে আলাই ইরান থেকে মক্কাতুল মোকাররামায় হস করতে গিয়েছেন পায়ে হেঁটে বিমানের মাধ্যমে নাকি পায়ে হেঁটে তারপরও পায়ে হেঁটে না কুফালের সাহায্যে সেইটা করতে করতে ইরান থেকে আড়াই বছরে সেইটা করতে করতে বাইতুল্লাই গিয়ে মা আমি দাঁড়িয়ে দোয়া করে আল্লাহ মানুষ তো হস করতে আসে বিমানার এরোপ্লেনের মাধ্যমে আমি তো বিমানের মাধ্যমে আছি নাই আমি কুফালের উপর ভর দিয়ে সেইটা করতে করতে তোমার দরবার এসেছি আর জিজ্ঞেস করলেন হজরত ইব্রাহমালামের এই ঘোষণা গ্রহণ করেছেন সাইদ কাবির আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই আল্লাহর নবীর দূর সম্পর্কীয় নি ভিতরে আল্লাহর নিশানা আল্লাহর ঘর দেখার আগুন ধাউ ধাউ করে জ্বলছে কিন্তু টাকা নাই সময় নেই কিভাবে জেয়ারত করবেন কিভাবে বাইদুল্লাহ তাও করবেন মনে আগ্রহ খুব আগ্রহ আগ্রহের আগুন যাউ যাউ করে জ্বলছে ঘটনাক্রমে সুযোগ হয়ে গেলেন তিনি হজ করার জন্য পাশে দাঁড়িয়ে ওই যে দীর্ঘদিন মনের তাবান্না ছিল কিন্তু টাকার কারণে যেতে পারে নাই মনের আক্ষেপটুকু নানা যানের রজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন এই মনের আক্ষেপটাকে একজন কবি কবিতার মাধ্যম উল্লেখ করেছেন রখ সারে সে বরাদ রক সে বোর কা উঠা দো লিল্লাহে হে মুে হোসনে দাদে দেখা দো আয় বাহরে করম সদকা হুসাইনে বনে আলী কা পিয়াস হো মুঝে শরবত দিদার মিলা দো মায় দুর মজবুর এসে দে দেখাতে নোর পাশে দাঁড়িয়ে বলতে দীর্ঘদিনের পিপাসিত মানুষ আমি তোমার আমার এই পিপাসাটা পূরণ হয়ে গেল আমি তোমার রজার পাশে চলে এসেছি দয়া করে একবার তোমার চেহারাটুকু আমাকে দেখাইয়া আমার জীবনটাকে ধন্য করে দাও একবার তোমার চেহারাটুকু দেখাও নানার কাছে আবদার করতেছে আবদার ইয়ে কথা না নানা থেকে আর বুঝেন না যে নানা আপনার চেহারাটুকু একবার আমাকে দেখিয়ে দেন যেহেতু অনেক কষ্ট ক্লেশ করে আপনার রজার পাশে আসছি আমি পরে চিন্তা করলো হাইরে নানা যান আরাম করতেছেন রজায় আধারে উনি আমার জন্য চেহারা দেখাবে এটা তো আমার কষ্ট এটা তো উনার কষ্ট হবে তাই আর একটু নিচে নেমে আবদারটাকে আরো ছোট করলে খাটো করে ফেললে আর বাহ রে করম সদে যাই। যে সর্বতে দিদারে পিলা দু আলম দিদারে দেখাতে নেই আওয়াজ ওগুলা যান চেহারা দেখাইতে তো আপনার কষ্ট হতে পারে এই চেরা দেখানো লাগবে না কমপক্ষে রজার থেকে রজার থেকে একটি আওয়াজ হলেও আমাকে শুনাইয়া দিন রজার থেকে একটু আওয়াজ হলেও আমাকে শুনাইয়া দেন এই আর্জি করার সাথে সাথে ইতিহাসের মধ্যে আছে আল্লাহর নবীর নুরানি হাত রোজায় আধার থেকে বেরিয়ে আসে রজার থেকে হাত বেরিয়ে আসে তখন নানা যান আব্দুল কাদের জিলানি ওরা এই সুযুকে আল্লাহর নবীরে মোবার হাতে চুমু দিয়েছেন সোবাহান্লাহ ইব্রাহিম আলহ সালাম বাইদুল্লাহ জিয়ারত করার জন্য আমাদেরকে দাওয়াত করেছেন বাইদুল্লাহ কার ঘর আল্লাহ আমাদের প্রেমাসপ আল্লাহকে তো দেখতে পারবোই না দুনিয়াতে আল্লাহর স্মৃতি আল্লাহর বস্তু আদি এটা কি আল্লাহর তাজাল্লিগা দেখতে মনে চাওয়ার দরকার আছে না এটা তো ইমানের একটি তাকাতা ইমানের একটি আলামত কারণ কার জন্য জীবন দিচ্ছেন এই নামাজ কার জন্য এর ওদের কার জন্য ইন্নার সলাতি অনসুখী রব্বিল আলামী সব তো আল্লাহর জন্য তো আল্লাহ কব তো আল্লাহর জন্য আল্লাহ কই আল্লাহ কয় আমাকে তো দেখবি না তবে আমার ঘর এটা দেখার জন্য আজ দেখবা তোমাদের মনের আক্ষেপ অনেকটাই পূর্ণ হয়ে যাবে আল্লাপার দাওয়াত দিয়েছেন মক্কায় যাওয়ার জন্য কে দাওয়াত দিয়েছেন দাওয়াত দিয়ে কি দিয়ে আপনাদেরকে আপ্যায়ন করবে এত কষ্ট করে আপনি চার লক্ষ টাকায় খরচ করবে হজ করার জন্য গিয়েছেন কি আপ্যায়ন করবে আল্লাপার বন্ধু তো দাওয়াত দিছে আপনাকে বন্ধুর দেখার জন্য আল্লাহর নবী বলেন পুরস্কার এক নম্বর আপ্যায়ন আল্লাহর নবী বলেছেন দুনিয়ার কোন অজাবাতহু ছাপাতি ওই উন্মতের জন্য কেমতের দিন আমার সুপারিশ ও আজীব যাবে এক নম্বর আপ্যায়ন এক নাম্বার আপ্যায়ন কি আল্লাহর নবী আপনার জন্য কি করবেন নাম্বার দুই আল্লাহর নবী বলেন মাসজিদি দুনিয়ার কোন মসজিদে এক হাজার বার জুমার নামাজ বললে যে সবাব আমার এই মসজিদে নবুবিতে একবার মাত্র জুমার নামাজ পড়লে তার থেকে কুঠি কুটুজুনে বেশি স্বাব পাওয়া যাবে দুই নাম্বার আফায়ত ফজিল নাম্বার তিন আল্লাহর নবী বলেছেন ও ভাইও আমরা অনেকেই হত করতে যাই কিন্তু আমাদের উদ্দেশ্য কি কেন যাচ্ছি এ সম্পর্কে আমরা অনেকেই অনবগত জানি না বাস সমাজের লোক যাইতেছে এলাকার লোক যাইতেছে আমরাও যাচ্ছি গত গতানুগতিক দেওয়া হচ্ছে আমাদের কিন্তু কেন যাচ্ছি এই জিনিসটা আমরা আসলে অনেকেই জানি না ওখানে গিয়া আমার কি কাজ আল্লাহর নবী বলেছেন বাইদুল্লায় যাওয়ার পরে সর্বপ্রথম দৃষ্টি যখন বাইদুল্লার উপর পড়বে ওই সর্বপ্রথম দৃষ্টি পড়ার সাথে সাথে আমার কোন উম্মত যেই দোয়া করবে সঙ্গে সঙ্গে সেটা কবুল হয়ে যাবে বাইদুল্লার দিকে প্রথম দৃষ্টি বলেন বাইদুল্লার দিকে কি পড়ে না এরপর আরো দেখবেন তো চল্লিশ দিন থাকবেন অনেকবার দেখবেন কাজ হবে না প্রথমবার দৃষ্টি পড়ার সাথে সাথে বন্দা উন্মত যেই কোনো দোয়া করবে আল্লাহ সেটা সঙ্গে সঙ্গে কি কবুল করে নিবে এটা তো আমরা অনেকেই জানি না হাকিম মোলহাম্মদ মোজাদুদ্দিন মিল্ল ছা আশরাফ আলী থাহ নবী রহমতুল্লাহকে জিজ্ঞাসা করলো হুজু আল্লাহর নবী তো বলেছেন বাইদুল্লাহ প্রথমবার দেখার সঙ্গে সঙ্গে যে দোয়া করে কবুল হয় এখন আমরা কি দোয়া করতাম কারণ সময় তো অল্প ওই সময় কি দোয়া করতাম তখন আশরাফ আলী থাহ নবী রহমতুল্লাহ বলেছেন তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমাকে সহেবে মোস্তাজাদ বানিয়ে দাও মুস্তাজা আবুদ্দাওয়াত ওদেরকে বলা হয় যারা দোয়া করলে কবুল হয় যারা দোয়া করলে কি তুমি মুস্তাজা আবুদ্দাওয়াত বানিয়ে দেওয়ার জন্য দোয়া করো এতটুকু যদি না করতে পারেন অন্তত ফতমবার দেখার সঙ্গে সঙ্গে এই দোয়াটা করবেন যে আল্লাহ আমার মৃত্যুটা যেন ইম্যানের সাথে হয় আমার মৃত্যুটা যেন কি প্রথমবার দেখার লগল এই দোয়াটা করতে হবে আল্লাহ আমার মৃত্যুটা যেন ইম্যানের সাথে হয় দোয়া করবেন সঙ্গে সঙ্গে কি এটা নবী বলছেন নবীর মুখের ঘোষণা মিথ্যা হইতে পারে না পায়ন আল্লাহর নবী বলেছেন বাইতুল্লাতে যারা এক ও নামাজ পড়বে অন্যান্য মসজিদে এক লক্ষ ওয়স্ত নামাজ পড়লে যে সাফ আল্লাহ তার আমল্লামায় সেই সাথ টুকু লিখে দিবে এক রাখাতে কয় লক্ষ আবার বলেন কয় লক্ষ চল্লিশ দিন আমাদের অনেকে বাক্য খারাপ আমরা মক্কাতে যাই কিন্তু নামাজ গুলো হেরমের ভিতরে আমরা পড়ি না ওই দূরে গিয়ে আমরা পড়ি দিদিতে চলে যায় পিকনিক করে কি জন্য আসছি সেটা তো উলি গেছে হেরমের এরিয়ার ভিতরে নামাজ পড়ে না বাইদুলের এরিয়াতে কি পড়ে না আরে তুমি অন্য জায়গায় নামাজ পড়লে এক রাখাতে এক রাখাত আর যদি মক্কাতে গেছো আর হেরেমের ভিতরে যদি তুমি নামাজ পড়তে পারো প্রত্যেকটা রাখাতে কয় লক্ষ এটা স্মরণ রাখবে না অনেকে হজ যায় ঠিক তবে সবগুলো নামাজ বাইদুল্লাহতে পড়ার চেষ্টা করে না ওই যে মোয়াল্লেমেরা এদেরকে করে এতে বিভিন্ন দূরে দূরে রাখে ওদের ব্যবসার জন্য কারণ বাইদুল্লাহের এরিয়াতে বাসা নিলে অনেক খরচ আছে বেশি এই ওদেরকে দূর নিয়ে ফেলায় রাখে শুধু হদের মৌসুমে দু একদিনের জন্য এখানে আনা আর অনেক দূরণী ওদেরকে ফেলে রাখে যার কারণে এরা বাইদুল্লাহ যাইয়াও এই স্বাভাবটা অর্জন করতে কি পারে না যারা বাইদুল্লাহতে যাবেন চেষ্টা করবেন পাঁচ তো নামাজ বাইদুল্লাহতে পড়ার জন্য আর ওখানে আজানের সাথে সাথে জামার দাঁড়িয়ে যায় এটা আপনাদেরকে ফলো করতে হবে অ্যালার্ট থাকতে হবে সেখানে গিয়ে ছয় নম্বর আপায়ন আল্লাহর নবী বলেছেন মক্কাতে হওয়া শেষ করে যখন তুমি মদিনায় যাবে প্রত্যেকটা রাগাতে মাজার রেবাইতে আছে প্রত্যেকটা আগাতে দশ হাজার আর বোখারির রেবাইতে আছে প্রত্যেকটা রাগাতে পঞ্চাশ হাজার রাগাতের খাওয়া পাওয়া যাবে কত নম্বর আপ্যায়ন ছয় নম্বর আপ্যায়ন গেলে এগুলো পাবেন দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আল এসলাম আল্লাহ দাওয়াত দিয়েছেন ইব্রাহিমের মুখ দিয়ে আল্লাহর ঘর দেখতে গেলে এই সবাব সাত নম্বর সাফ আল্লাহর নবী বলেছেন হজরা আসো আমার কোন মত যদি চুমু দেয় সে যেন আমি নবী এবং আল্লাহর কুদ্রুতি হাতে বয়াদ গ্রহণ করল নবীর হাতে এবং আল্লাহর হাতে যেন আপনি বয়াদ গ্রহণ করেছেন হজরা আসো যদি চুমু দিতে পারে। হজরা আসওয় চুমু এটা একবারে সরাসরি এ পাথর গিয়ে চুমু দেওয়া এটা জরুরি না কারণ ভিড়ের কারণে হয়তো আপনি কাছে নাও যেতে পারেন হয়তো হজরা অনেক দূরে আপনাদের পঞ্চাশ সাত দূরে এখানে দূর থেকে এভাবে চুমু দিবেন বাস সাও আদায় হয়ে যাবে দূর থেকে কি চুমু দিবেন সাও পেয়ে যাবেন সরাসরি একবারে ডাইরেক্ট ওখানে গিয়ে চুমু দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এটা কষ্ট হবে আর শরীরে এত কষ্ট করতে আপনাকে বলেও নেই ভাইও রজা রিয়াজুল জানা একটা জায়গা আছে রিয়াজুল জানা যারা হস্তে গিয়েছেন অবশ্যই জানেন একবার রজার পাশে রিয়াজুল জানা জায়গাটা খুব ছোট ওই রিয়াজুল জান্নায় যদি নবী বলেছেন কোন মানুষ দুই রাখাত নামাজ পড়ে কথা বুঝতেছেন না। রিয়াজুল জান্নায় যদি কোনো মানুষ গিয়ে দুই রাখাত কি পড়ে আল্লাহর নবী বললে এই লোক একদিন অবশ্যই জান্নাতে যাও দেখাও ওখানে বসে করে আল্লাপুল করে এই জন্য আমরা এই সমস্ত জিনিসগুলার প্রতি খুব খেয়াল রাখতে হবে যাই আমার ভাইরা আল্লাহাক আল্লাহাকে ঘর ছাওয়ার জন্য ঘর তাওয়াফের জন্য আমাদেরকে দাওয়াত দিয়েছেন আর আমরা না যাওয়ার জন্য বিভিন্ন বানা বিভিন্ন পলিসি তালাশ করি এক নাম্বার পলিসি যে এখন করব না সামনে এবছর না সামনে করব। আমাদের নিজের চোখের দেখা অনেক মানুষ সামনে করবে সামনে করবে সামনে সামনে বলতে বলতে সে কবর চলে গেছে হজ আর তার কোফালে তোরকে এই জন্য আগামীতে করবো পরে করব না কারণ আপনি যদি আল্লাহ না করো হজ ফরদ হয়েছে কিন্তু আপনি হজ না করে করতে করতে মারা গেছেন নবী আপনার ব্যাপারে একটা দুঃসম্বাদ শুনেছেন আমার যে মজুর পর হস হয়েছে অত সে হজ করলো না হজ করে নাই ওই উম্মরটা যেন ইহুদি অথবা খ্রিস্টান মারা যাক কেটে আমার কোনো নেই হজ ফরজ না করলে সে ইহুদি মারা যাক কতবাস খ্রিস্টান হয়ে মারা যাক এটা আমার কোন কি আমার ভাই নবী কত দরদি দরদে কিনা বলেন আমাদের নবী আমাদের জন্য দরদে কিনা হারিস আলাই রহিম কত দয়ালু নবী কিন্তু তিনি যারা হজ ফরজ হয়েছে হজ করে নাই ওদের ব্যাপারে কি কঠিন তমক দিল যে ইহুদি হয়ে মারা যাক সে খ্রিস্টান হয়ে মারা যাক এটা আমার কোনো আগামীতে করবে এমন না অনেকে বলে হজ করা না এই জন্য মেয়েকে বিয়ে না দিয়ে আমি কিভাবে হজ করার জন্য যাই অনেকে এই ধরনের যুক্তি দাঁড় করায় ভাইও মেয়েকে বিবাহ দেওয়া যদি মেয়ে বিয়ের উপযুক্ত হয় মেয়েকে বিয়ে দেওয়া এটা এক কর্তব্য আর হজ যদি ফরক হয় আদায় করা এটা আরো একটি কর্তব্য এক কর্তব্য আদায়ের জন্য অন্য একটি কর্তব্যকে পিছিয়ে দেওয়া যায় না যেমন আপনার মেয়ে উপযুক্ত নামাজ আপনার উপর ফরজ এখন কি আপনি নামাজ পড়েন কিনা আপনাকে আমার কথা বুঝেন না মনে হয় আপনার মেয়ে উপযুক্ত করে এখন নামাজ আপনার উপর ফরজ এখন নামাজ পড়েন কিনা আপনি এই কথা বলেননি যে আমার মেয়ের বীর উপযুক্ত বি দেওয়া ছাড়া নামাজ আমি কেমনে ফুরি এ কথা কি কখনো বলেছেন তো নামাজ এমনিভাবে ফরস হজ ঠিক ওইভাবে ফরজ সুতরাং মেয়েকে বিয়ের বাহানা ধরে হজ কেন বাদ দিবেন এক ফরজের জন্য অন্য ফরজ ঠিক কখনো কি ছাড়া নাম্বার তিন অজুয়ার দেখায় যে মোট অঙ্কের টাকা হজ করতে গেলে খরচ হয় অনেকে এ ধরনের কথা বলে যে এত টাকা খরচ হয় এটা কোরবানি ব্যাপারেও বর্তমান কিছু নাত্তিকেরা যুক্তি দেখায় যে এতগুলো প্রাণী জবাই করে বাংলাদেশ গরিব রাষ্ট্র কি দরকার এতগুলো টাকা খরচ করার জন্য চার লক্ষ টাকা মাথা পিছু হজ করার জন্য কি দরকার এত টাকা খরচ হয় আপনি কি জানেন না মোয়াল্লিমুল হুজ্জাজ নামক একটি কিতাব আছে ওই কিতাবে লেখা আছে হজের জন্য যদি কোনো মানুষ এক টাকা খরচ করে কয় টাকা তার আমল নামায় চার কোটি টাকা খরচ করলে যে সাহাব সে সাহব লেখা হয় কয় টাকা খরচ করলে আর আপনি বলেন অনেক টাকা খরচ এই সমস্ত যুক্তি বাদ দিয়ে হজ পর হজ আদায় করতে হবে আরো যুক্তি দেখায় যে এটা হচ্ছে নানা দেশ বিদেশি নারী পুরুষের মেলা নওয়াজ বলে নানা দেশ বিদেশি নারী পুরুষের মেলা দমদমাট মেলা হজ এটা আসলে যারা বলে আল্লাহ ওদেরকে হেফাজত করুন এভাবে যদি বলা হয় তাহলে ইসলামী শরীয়তের পঞ্চম বৃত্তি হজ এটাকে অবমাননা করা হয় এবং এভাবে মন্তব্য করলে ইমান চলে যাওয়ারও কি থাকে আশঙ্কা থাকে অনেকে আবার যুক্তি দেখায় আমার মা বাপকে হস করাইতে পারি নাই আমি কিভাবে হস করি এই কথা শেষ আমার আমার মাতা পিতাকে হস করাইতে পারি নাই আমি কি কিভাবে হস করি ধরনের কথা বলে আবার মুরপিড়াও যদি ছেলে হজ চলে যায় বুড়া বাপ বাজারে হাঁটি হাঁটি কর দেখো আমার ছেলে হজে গেছে অথচ আমি বাপ আমাকে হসটা করাইলো না তাইও আপনাকে খেয়াল করতে হবে হস ফরত আপনার ছেলের উপরে হস ফরত হয়েছে কার উপরে আবার বলেন কার উপর ফেরত আমার উপর নামাজ সরজ এটা যদি আরেকজনে পড়ে আদায় হবে সবাই বলে এখন আদায় হবে হজ ফরজ হলে ছেলের উপর তো এখানে ছেলে হজ ছেলে করতে হবে হবে এতে কোন জাগাত খরচ হয় বাপুরের সম্পদ নেই বাপুর উপরে জাগাত খরচ হয় না এখন বাপ যদি বলে আমার আমি জাকাত দি আমার ছেলে জাকাত দেয় এটা কি কোনো যুক্তির কথা এটা তো কোনো যুক্তির কথা নয় এই জন্য যার উপর হজ ফরজ হবে সে হজ করবে আর যদি তার অ্যাবিলিটি থাকে তৌফিক থাকে তখন সে তার হজের সাথে সাথে তার মাতা পিতাকেও ইচ্ছে করলে কি করাতে পারে সর্বশেষ যে মাথালাটি হায় অনেক মাতা দুনিয়ার থেকে এমন এমন ছিল তারা বিদায় নিয়ে গেছে অতচ জীবদশায় ওদের উপর হজ করাচ্ছিল হজ করে নাই এমন বহুলোক আমাদের দেশে আছে মৃত্যুর সময় যদি ওরা অসিয়ত করে যায় যে আমার মৃত্যুর পরে আমি তো আর হজ করতে পারি নাই আমার মৃত্যুর পরে তোমরা আমার হজটা করাই আনিবে এবার যদি অসিহত করে আর ওই পরিমাণ অর্থ সম্পদ রেখে যায় তাহলে কর্তব্য হয়ে যায় বা অথবা মায়ের জন্য বদলি হজ করানো আর যদি ওরা অসিয়ত না করে মারা যায় তাহলে আপনার উপর এটা কর্তব্য নয় তবে বাপ সন্তান হিসাবে হজ না করে মৃত্যুবরণ করার কারণে আপনার বাপে কবর আগাব হবে আপনার বাপে যাহার নামার আগরু জ্বলবে আপনি সন্তান হয়ে এটা কিভাবে বরদাত করবেন কবর থেকে ফরিয়াত করতেছে এরা আমার সন্তানেরা আমার রেখে দেওয়া সম্পদ তুমি বুক করতেছ অথচ কবরে আমার খুব অবস্থা যাইতেছে এই জন্য ওষহিত করলে আর যদি টাকা রেখে যায় হস করাইতে হবে আর যদি টাকা না রেখে যায় কিন্তু আপনার তৌফিক আছে আপনি আপনার জন্য একটি বদলি হস করে নিবেন এটা আপনার জন্য জরুরি আল্লাহ আলমিন আমাদের সকলকে আল্লাহ আলমত ইব্রাহিম আলাম সালামের ডাকে সাড়া দিয়ে মক্কায় মোকার হস করে আমাদের জীবনটাকে ধন্য করার তৌফিক দান করবেন তারা সুনা সাকাচ্য আনারাগে লাদিযে বাগে কেনাম বিকাকার্যে সত্বকে প�enda দেয়ে ওদে দেয়ে দেয়ে প্য়ে দেকারে চেয়ে থ্যাঙ্ক গরমেন্ট